বেঁচে থাকার জন্য যা দরকার তা যেমন আল্লাহ সব তালা আমাদের সব সবাইকে দিয়েছেন একজন মানুষের আকল সুস্থ রাখার জন্য আকলকে আকলে সালিম রাখার জন্য সুস্থ নিরাপদ আকল ঠিক রাখার জন্য মানসিক অবস্থা ঠিক রাখার জন্য একজন মানুষের রুহানি কৌত রুহানি শক্তি ঠিক রাখার জন্য যে খোরাক দরকার সেই খোরাকের নাম হল করুহানি খোরাক এবং আকল ঠিক রাখার জন্য যে খাদ্য দরকার সেই খাদ্যটা হলো আলকর আন সেইটাও আল্লাহ সব আল্লাহতালা আমভাবে পৃথিবীর সকল মানুষের জন্য সমভাবে দিয়েছেন এই কোরআনকে আল্লাহ রব্বুল্লা আলমিন পৃথিবীর কোনো দেশের জন্য কোনো জাতির জন্য কোন অঞ্চলের জন্য আল্লাহ নির্দিষ্ট করেন না একেবারে আমভাবে সমগ্র দুনিয়াতে পৃথিবীতে যত মানুষ বসবাস করে ধনী গরিব সাদা কালো তারপরে এশিয়া ইউরোপ আফ্রিকা যত দেশে যত মানুষ বসবাস করেন সব মানুষের জন্য পাক এই রুহানি খোরাকান আল্লাহ এটা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো অঞ্চলের যে কোনো মানুষ এটা তালাবাত করতে পারে শিখতে পারে জানতে পারে আমল করতে পারে এটাও শরীরের জন্য যেটা জরুরি দরকার সেটা যেমন দিয়েছেন ঠিক আকলের জন্য এবং রুহানি শক্তি জোগানোর জন্য যেটা দরকার সেটাও আল্লাহাকে এইভাবে আমভাবে দিয়েছেন এই জন্য কোরআনে কারিমের তাফসির কোন দেশের জন্য জাতির জন্য কোন দলের জন্য কোনো গ্রুপের জন্য না এটা কারো ব্যক্তিগত সম্পদ না কোরআন এটা পৃথিবীর কোন অঞ্চলের মানুষেরও ব্যক্তিগত সম্পদ না এটা পৃথিবীর সকল মানুষের সম্পদ এটা মানবতার সম্পদ মানবতার যিনি খালেক তিনি কোরআন নাজিল করেছেন ওদালের নাচ সমগ্র মানবতার হেদায়তের জন্য সুতরাং মানবতার খালেক মানবতার জন্য আমরা মাঝখানে কি করি দেবাসের কাজ করি যে যেই অঞ্চলের যে মানুষগুলো যেই ভাষাভাষী আমরা কিছু মানুষ আল্লাহ কিছু বান্দা মাঝখান দিয়ে ওই আরবিটাকে বাংলাভাষীদের কাছে আমরা তুলে ধরি ঠিক আবার অন্যান্য অন্য যারা আছেন তাদের কাছে ওই দেশের ওলামাই ওই ভাষায় তুলে ধরেন আমরা পৃথিবীতে কিছু শুধু কাজ আমরা যে কথাটি বলছিলাম যে আল্লাহর আল্লাহ সকলের জন্য আর একজন মানুষ পৃথিবীতে শান্তিতে বসবাস করতে হলে কোরআন এর ছায়াতলে আসতে হবে যদি মানুষ কোনো মানুষ ইচ্ছা করে যে আমি পৃথিবীতে শান্তিতে বসবাস করতে চাই পৃথিবীতে আমি হল কোরআনের ছায়া তলে বটগাছের ছায়া বট বৃক্ষের ছায়া আছে না বট বৃক্ষের ছায়া যেমন প্রচন্ড গরমের মধ্যে মানুষ যখন একেবারে গরম আর সহ্য করতে পারছে না তখন একটু আরামের জন্য এসে বট গাছের নিচে শৈ বট নিচে শুলে একটু আরাম আছে কোনদিন শুইছেন।? মানুষ শুইছে। গাছের নিচে সবসময় একটু বাতাস থাকে বড় গাছ তো বট গাছ নিচে কোথাও বাতাস নাই দেখবেন যে বট গাছের নিচে একটু বাতাস থাকে একটু ঠান্ডা থাকে তো এখানে আসলে মানুষ একটু আরাম পায় ঠিক আল্লাহর কোরআন এমন যে আপনি পৃথিবীর যেখানেই যত অশান্তি যত আপনার গোলযোগ যত খারাপ অবস্থায় থাকুক না কেন যখনই আপনি কোরআনে কারিমের ছায় আতলে আসবেন তখনই আপনার মানসিক একটি প্রশান্তি আসবেই এজন্য আপনার এই কোরআনের ছায় আতলে যদি বসবাস করে তাহলে মানুষ শান্তিতে বসবাস করে এর কারণ হল কোরআন মানুষদেরকে জুহদিয়াত শিখায় জুহদিয়াত কোরআন একটা মৌলিক শিক্ষা হলো জহদিয়াত জুহদিয়ত মানে মানুষদেরকে দুনিয়ার আকর্ষণ কমাই দে আখেরাতের আকর্ষণ বাড়াই দে মানুষ তত বেশি শান্তিতে থাকতে পারবে পৃথিবীতে যত বেশি দুনিয়ার আকর্ষণ কমবে আখেরাতের আকর্ষণ বাড়বে তত তার শান্তি বাড়বে যত আখেরাতের আকর্ষণ কমবে দুনিয়ার আকর্ষণ বাড়বে তত অশান্তি বাড়বে কারণ দুনিয়া এমন একটা জিনিস দুনিয়া কোনদিন কাউকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে একেবারে তাকে পূর্ণ পরিতৃপ্তি সহকারে দুনিয়া দিতে পারে না সব পাওয়ার পরেও মানুষের অসম্পূর্ণ থেকে যায় নবী সরাজাম হাতিসের মধ্যে বলেছেন যে দুনিয়া এমন একটা জিনিস কারো যদি একটি স্বর্ণের পাহাড় থাকে সে সে যে তার আরেকটি স্বর্ণের পাহাড় থাকুক এইভাবে স্বর্ণের পাহাড় দুইটা পাঁচটা দশটা হইতে হইতে সারা পৃথিবীর সব পাহাড়ও যদি তার হয়ে যায় তো আরেক দুনিয়া লাগবে তার নবীন বলেন দুনিয়ার কোন সম্পদ একজন মানুষের মুখ ভর্তি করতে পারে না একটা জিনিস তার মুখ ভর্তি করতে পারে সেটা হইলো এল্লা তোরা মাটি মাটির নিচে যখন যায় কবরে যায় তখন আর স্বর্ণ পাহাড়ও লাগে না তখন আর কিছুই লাগে না সব চাহিদা ওই পূরণ হয়ে যায় তাহলে একজন মানুষ দুনিয়ার প্রতি তার আকর্ষণ যত বেশি থাকবে তত অশান্তিতে থাকবে দেখেন যার টাকা পয়সা বেশি সম্পদ বেশি তার অশান্তিও বেশি রাত্রে ঘুমাইতে পারে না রাত্রে ঘুমের মধ্যেও টাকা পয়সার হিসাব নিকাশ করতে হয় কিন্তু যার টাকা পয়সা কম তিনি আরামে এমন ঘুম দেন পাঁচজনের ঠেলে তাকে জাগাইতে পারে না এরকম না তাহলে কোরআনে কারিম যে মানুষ তৈরি করে কোরআনের ছায়াতলে আসলে মানুষগুলো যে আখলা সম্পন্ন হয় সেই আখলাখটা হল আখলা আখলা আখের আকর্ষণ বাড়ানো হয় বালতু উচিরু নাল হায়া তার দুনিয়া আখেরাত শিক্ষা দেয় যে বালতু উচিরু হায়া দুনিয়া তোমরা কি দুনিয়ার হায়াত কে প্রাধান্য দিচ্ছি শিক্ষা দে আল্লা কুমো তাক হাত তোমল তোমাদের এই তাকাসুরের প্রতিযোগিতা আদিক্যের প্রতিযোগিতা তোমাদের বন্ধ হয়ে যাবে কোথায় কবরস্থান শান্তিতে থাকতে চায় তার জন্য আশ্রয়স্থল কোথায় ফি জিলাল কোরআন কোরআনের ছায়া তোলে ছায়া যদি আসে তো ওই জাতি ওই দেশ ওই মানুষ শান্তিতে থাকতে পারবে এটাই হলো শান্তির একমাত্র নিরাপদ ঠিকানা এই জন্য ইসলামের এই কোরআনে শিখিয়েছে যখন তোমাদের একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে তখন তোমরা কি করবে সালাম বিনিময় করবে সালাম দুইজনে মিলে সালাম একজন বলতেছে আসসালাম আলাইকুম আরেকজন বলতেছেন তাহলে দুইজনের ঘোষণায় আকাশ বাতাস আল্লাহর জমিন শান্তির ঘোষণায় মুখরিত হয় যে কোরআন মানুষদেরকে শান্তির ঘোষণা দেয় এই কোরআনের কাছে আসলেই মানুষ শান্তিতে বসবাস করতে আল্লাপাক আমাদের সবাইকে এই কোরআনের ছায়াতলে বসবাস করার তো অফিজ দান করুন